সিবি বাংলা মানবতার সমাধান সালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবারিকা সম্মানিত সুদী ও দর্শকৃন্দ আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠানের শিক্ষা ও তাৎপর্য এ পর্বে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি শুরু থেকেই মহান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মেহরবানি করেছেন ও রমাবান দান করেছেন এবং তিনি আমাদেরকে আরও সুযোগ দিয়েছেন যেই অবারিত কল্যাণের মাসে জ্ঞানার্জনের জন্য আমরা পৃষ্টিভি বাংলার এই শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি আমরা যারা আমন্ত্রিত হয়ে স্টুডিওতে আসছি তারাও তো ধন্য হয়েছি এবং আপনারা যারা দূরে ও কাছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থেকে আপনারা কর্মব্যস্ততার মধ্য দিয়ে একটু সময় আপনারা পৃষ্টিভির সামনে দিচ্ছেন বাংলায় এই প্রোগ্রাম শোনার জন্য আপনাদের সকলকে এই সুযোগ যিনি করে দিয়েছেন তার দরবারে প্রথমেই জানাই সুক্রিয়া এবং বলিয়া আলহামদুলিল্লাহ অথবর দুরুলসালাম বিশ্বনবী মোহাম্মদ রসৌল্লা সাল্লাহ আলিহিস্লামের প্রতি শুধুও দর্শকবৃন্দ আমাদের সম্মানিত অতিথিবৃন্দের নিয়ে আমরা যে বিষয়গুলি আলোচনা করব তোর আজকে যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে যে রমাদান মুবারকের মধ্যে একটা বিশেষ দিক হচ্ছে আল্লাহরবুল আলমিন আমাদেরকে কোরআনে বলে দিয়েছেন কুথিবায়ী সিয়ামু কেমা কুথিবায় আল্লা কাবলিক মাননি রমাদানে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে রোজা ফরজ করেছেন প্রশ্ন হচ্ছে শেখ يوسف عبد المجيد شابر كسين جه رمضان صيام برجاء اللح رب العالمين كخن فرج كله اي امت الله نحمده ونصلي على رسوله الكريم الله تعالى اي آيات نازل كريا ايوه الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لألكم تتقون اي مومن গণ তোমাদের জন্য রোজা ফরস করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও রোজা ফরশ করা হয়েছিল যাতে করে তোমরা তাকে আর্জন করতে পারো হিজরতের পরে দ্বিতীয় সনেই সম্ভবত এই আয়ত নাজেল হয়েছে এবং তখন থেকেই দ্বিতীয় হিজড়ি থেকেই সাহাবায়ক রাম বলে আল্লা আমাদেরকে সার্থনা দিচ্ছেন প্রসঙ্গটা আল্লাহম আসলে প্রত্যেক জাতির জন্য আল্লাহ করেছিলেন প্রত্যেক জাতির জন্যই কি দাদর শতাব্দীর মুসলিম চিকিৎসক এবনু সিনা রহমাউল্লা উনি কোন রুগী আসলেই বলছেন খানা বন্ধ করে দাও খানা বন্ধ করে দিলে খানা বন্ধ করার মাঝে যে মানুষের যে কিছু উপকার রয়েছে শারীরিক মানসিক সব দিক দিয়ে উপকার রয়েছে তো এই প্রত্যেক যুগেই কিছু সিয়াম শিয়াম ছিল এবং প্রত্যেক আম্বিআল ইসলামের উপরেই বিভিন্নভাবে বলা হয়েছে কিন্তু সেগুলি আমরা অতটা ডিপে যাচ্ছি না এই কারণে সে নির্ভরযোগ্য পরিষ্কার দলিল আমরা ভাই তবে ফরজ যে ছিল প্রত্যেক জামানাতেই এটা ঠিক ধরন কিছু কম বেশ ছিল এটা বোঝা যায় তো কামা বা আল্লা দিন আমিন লিকুম তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল আর এর লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহ কুমতাকুন যাতে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো আর আল্লাহর ভয় এমন একটা বিষয় যেখানে আল্লাহর ভয় থাকলে মানুষ যে কোনো অন্যায় থেকে বেঁচে চলতে এবং আল্লাহর ভয় থাকলে মানুষ তখন তার দায়িত্ব জ্ঞান সম্পর্কে সজাগ হয় এবং আল্লাহর ভয়ে তাকোয়ার মাধ্যমেই সেই সুশীল সমাজ নবী সাল্লাহ সাল্লাম গড়ে তুলেছিলেন যারা নিজেরা নিজেদের রক্তপিপাশে ছিল তারা একে অপরের প্রতি সহনশীল এবং শ্রদ্ধাশীল হয়েছিল এই শুধুমাত্র তাকোয়ার ভিত্তি তাকোয়ার ভিত্তিতে দেখা গেছে যে তারা ক্ষুধার্ত থেকেছেন আদালতে আবহাওয়ার उधार कारण बेहूशे पड़े गेसि देखा गया हराम जिन त्रहण करा जा रहा है जो काम तकुआर माध्यम जो समाज के सुशील भागे गड़ा जाए तकुआभित मानुषे जजमेंट आज एक हलो भर इी जजमेंट और एक हलो बह आईने जजमेंट आल्लापा दुईमेंट ही दिए चोर हाथ काटार कथा আবার চোর চুরি করলে বিচারের কাট গড়ায় তাকে দাঁড়ায় জবাবাংশি বা বলে মহান আল্লাহ আমাদের জন্য বিষয়টা সহজ করে দিয়েছেন পরবর্তী বলেছেন যে আল্লাহাক যেটা সহজ সেটা আল্লাহ পাক বিধান করেন যেটা কঠিন সেটা আল্লাহাক্ষমতার আল্লাপাক তোমরাও এটা পালন করতে পারবে জানা শেখ শেফ উদ্দিন বেলালকে বলবো যে মুহাম্মদ টা এটা কিন্তু সেই নোহালে ইসলামের জমানা থেকে আসা একটা ধারাবাহিক ভাবে একটু কিছু করলে আরো তিনি যুগে যুগে এটাকে পরিবর্তন আবর্তন বিবর্তন করেছেন সংযোজন বিয়োজন করেছেন এই পাওয়ারটা একমাত্র তারই এখানে কাউরি কোনো নবী বা কোন রসুল বা কোনো ব্যক্তি বা কোনো মোস্তাহিদ কাউরি এখানে সংযোজন বিয়োজন করা অধিকার নেই মোহান রবাহ আলমিন একে একে শেষ পর্যায়ে গিয়ে তার আখিরি নবী প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ মাধ্যমে এই ইসলামকে পরিপূর্ণ করে যে কথাটা মোহনবুল্লাহ আলমিন তার প্রিয় হাবি মোহাম্মদ যখন বিদায় হজ করে আরাফাতের ময়দান ছেড়ে যখন মুজারাফার দিকে যাচ্ছিলেন তখন আয়াত নাজিল করে দিলেন আরি ও মামাল তুলা কুম দিনা কুম আুলা কুমুর ইসলামা দিনা এই যে পরিপূর্ণ দিনটা আমাদেরকে করে দিলেন এর মানে এর আগে থেকে শরীরটা আমাদের চালু শুরু হয়েছে কম হয়েছে বেশি হয়েছে কিন্তু এটাকে পরিপূর্ণ এবং এটাকে বিস্তারিত এবং সংরক্ষণেরও দায়িত্ব তিনি নিলেন অর্থাৎ এখানে আমরা একটা কথা বলতে চাই দিন আমাদের পরিপূর্ণ মোহান রবুল আলমের পক্ষ থেকে শেষ নাবীর মাধ্যমে এবং এটা সংরক্ষিত কোরআন এবং সেই হারিসের মধ্যে এবং বিস্তারিত এই আমরা এখানেই যদি দিন তালাশ করি এবং পরিপূর্ণ দিনের এখানে এর বাইরে কিছু কিন্তু আল্লাহর কবল করবেন না বরং যারা তালাশ করবে তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে ধন্যবাদ জানাব শেখ সাইফুদ্দিন বেলালকে আমরা কিন্তু এর মতো স্পষ্ট হলাম যে শরীয়তের প্রথম নবী হলেন তাই না আর এর ধারাবাহিকতায় সমাপ্ত প্রসাদ সবাই এসে দেখে পরিপূর্ণ প্রসাদ আর বলে যে চমৎকার কিন্তু একটা জায়গা ফাঁকা তিনি বলেন যে আমি হলাম এই শেষ যার মধ্য দিয়ে আল্লাহ রুবুল্লাহ আলমিনের সৌধ সমাপ্তি করেছেন এরপরে আর কোনো নবী আসবেন না সুতরাং যে বা যারা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর কথা বলে নবতি প্রকারান্তরে দাবি করে মানুষকে গোমরা করছে তাদের থেকে আমাদের মুসলিম উম্মাকে সতর্ক সাবধান থাকতে হবে আমি জানাব শেখ আমান উল্লাহ মাদানির কাছে একটু দৃষ্টি আকর্ষণ করবো যেহেতু আমরা রমাদ আব্বারকের এই ফজিলত মহত্ব নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু একটা চমৎকার হাদিস আসছে যেখানে দেখা যাচ্ছে যে রমাদ আল মুবারকে আল্লাহ রবাহন সুযোগ দিয়েছেন সিয়াব এবং কোরআন বান্দার ঘুম থেকে বিরত রেখেছিলাম সিয়াম বলবে যে আমি তাকে দিনে খাবার থেকে बंद रेखेम तो सूतरा सुपारिश कबुल कर आल्लाह रबुल आलमीन सुपारिश कबुल कर करब सूपारुपारिश करके जिन बुझे पर जिन बुझे सुपारिश हो अल्लाह रबुल आलमी का माफ करबें तो लागे ओसिलार जो सुपारिश আল্লাপাকলাওয়াত করেছিল দেখে কোরআন তার জন্য সুপারিশ করবে সিয়াম পালন করেছিল দেখে সিয়াম তার জন্য সুপারিশ করবে এবং পাক সুপারিশ কবুল করবে এই সুপারিশের ওসিলায় আল্লাহ মাফ করবে আল্লাহ সুপারিশ ছাড়াও মাফ করতে পারেন বা সিয়াম এবং আল্লা সুপারিশ করবে যেখানে আমাকে নবী রসুল গন আলার সাথে কথা বলে সাহস পাবেন না যেখানে মুসা কালিমুল্লা আল্লাহ সাল্লাম সারেন্ডার করবেন ইব্রাহিম আল্লাহার করবেন সেখানে পুরাণ সুপারিশ করবেন ধন্যবাদ সম্মানিত সুদীপ ও দর্শকবৃন্দ এত সুন্দর আলোচনা কেউ দূরে যাবেন না ছোট্ট একটা বিরতি পরক্ষণে আমরা ফিরে আসছি আমাদের এই প্রাণবন্ত আলোচনায় আমাদের সাথে থাকুক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ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 समय भवहाराय दायित्व पालन कर मानवतार सकाल नीस टी रमजान Welcome, O oh, Ramadan. Ramjan, hello, Rahmat, Irmajsh, Sahri, Iptar, Taravik, Laylatul Qadar, Itakav, Idil Fitar. This is what we have done today. What we have done today is that we have done this very good Ramjan. We have to give you this very good Ramjan. Ramjan, we have to give you this very good Ramjan. We have দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান উন্নার শীর্ষক আলোচনায় আন্তরিক স্বাগত ও মুবারকবাদ জানাচ্ছি আমরা বিরতির পূর্বে যেখানে আলোচনা রেখেছিলাম তার মাধ্যমে স্পষ্ট হলো যে রামাদানুল বারক এমন একটি মহিমান্বিত মাস যে মাসের বদৌলতে আল্লাহ আল্লা সুবহান যারা সিয়াম পালন করবে এবং রাত্রিতে কোরআন তেলাওত করবে তাদের জন্য ক্রিয়ামতের এই কঠিন দিনে সিয়াম এবং কোরআন সুপারিশ করবে এবং আল্লাহ রব্বুল্লা আয়ালামিন তাদের সুপারিশ করার সুযোগ দিবেন তারা কথা বলার সুযোগ পাবে রোজাদারের পক্ষে শ্যাম পালনকারীর পক্ষে এর চেয়ে সৌভাগ্য আমরা কি কামনা করতে পারি শুধু দর্শক এবারে আমরা চলে যাব পরবর্তী আলোচনায় যেখানে আমরা দৃশ্যে আকর্ষণ করব জনাব শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবের যে রমাদানের মাহাত্ম গুরুত্ব প্রসঙ্গে যে অমরা করার প্রসঙ্গে যে নির্দেশনা এসেছে সে বর্মে একটু আলোকপাত করার মহানবী মহাম্মদ রসুল্লাহ সালসাল্লাম এ মরমাদ করেছেন যে তা আল্লাহ নবী আলাই বিদায় হজ করে ফিরে আসলেন একজন মহিলাকে দেখে বললেন তুমি আমাদের সঙ্গে হজে যাও নাই মহিলা বলল যে রসুল আল্লাহ আমাদের দুইটা উঠছিল একটা উঠে আমার স্বামী এবং আমার ছেলে হজে গিয়েছিলেন আর আমি আর আমাদের যে কাজের মানুষ দিয়ে আমরা একটু খেতখামারে একটু কাজ করে বা পানি সেচ দিচ্ছিলাম এই জন্য যাওয়া সম্ভব হয় নাই আমি ঘরের দায়িত্বটা আমার কাঁধে নিয়েছিলাম যার ফলে যাওয়া সম্ভব হয় নাই তখন আল্লাহর নবী আলহিসাল্লাম বললেন যে দেখো উমরা করো যদি রমজান মাসে তাহলে সেই উমরাটা হজ পরিমাণ হবে হান আল্লাহ বরং অন্য বর্ণে আছে যে আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে হজ করার সমান নে পাবে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমেখ সাইফুদ্দিন সাহেব বললেন যে তা আদিলু হাজ অপর্বণ্যাসে তা যে হাজ্জাত যদি রমাদানে এসে উমরা করে ফেলো তাহলে আমার সাথে হজ করার সমান নেকি পেয়ে যাবে তাহলে এর মাধ্যমে রমাদানুল বারক যে কত গুরুত্বপূর্ণ একটি মাস এবং অবারিত কল্যাণের মাস নেখির মাস সেটা আমাদের জন্য স্পষ্ট হয়ে উঠল এরপরেও যারা রমাদানুলবারক পাওয়ার পরেও অতীতের গুনাহ থেকে মুক্ত হতে পারবেন না যারা রমাদান উবারক পাওয়ার পরেও সংশোধিত হতে পারবেন না যারা রমাদানোবারক পাওয়ার পরেও পরিমার্জিত হতে পারবেন না যারা রমাদান উবারক পাওয়ার পরেও কি গুরুত্ব দেবেন না অগ্রাধিকার দেবেন না তাদের জন্য দুর্ভোগ বই আর কিছু নয় আমরা এ প্রসঙ্গে আলোচনার জন্য অনুরোধ জানাবো জানাব শেখ আমানুল্লাহ আমাদানীকে যেখানে আল্লাহ রবুল্লা আলমিন রমাদানের মধ্যে যেটা স্পেশাল সুযোগ দিয়েছেন সেটা হচ্ছে কদরের রাত এ প্রসঙ্গে একটু আলোকপাত করতো धन्यवाद एक गुरुतवपूर्ण विषय लाइलुल कदर लाइलुल कदर तो आज के भूल्ठित हो सबान मासे शरत के केंद्र कर देखा जा ललातुल कदर वेशी वेशी चे सबान मासर शव बरत के बस गुरुत देवा हे अथच लुल कदर इबादत सम्पर्के गाफिली आर जरा इबादत कर कि जगह देखा जाता आनुष्ठानिकत बंदी हो गए विभिन्न मस्जिदे वसिहत এবং ঢাকঢোল পিটিয়ে বাদত বন্দিগির মাধ্যম দিয়ে শেষ হচ্ছে কোনো অবস্থাতেই একটি রাতকে নির্ধারিত করা বা একটা রাতকে ছুটি ঘোষণা করা একটি দিনকে ছুটি ঘোষণা করা এটা অনুচিত যেহেতু এটা হাদিসে এভাবে বলা হয়নি যদিও কিছু কিছুটা সাতাইশের পক্ষে কিছু উক্তি আছে সেটাকে ভিত্তি করে এটাকে নিজের পরিবারকে জাগিয়ে দিতেন এবং নিজেও রাত্রির জাগরণ করতেন রাত্রি নিরিবিলি নির্জন অবস্থায় জাগরণ করতে হবে একজনের সাথে আরেকজনের কানেকশন থাকবে না এটাই স্বাভাবিক এভাবেই লাইলাতুল কদর আমরা তালাশ করার চেষ্টা করব আমাদের সমাজে দেখা যাচ্ছে যে কদরের রাতটাকে এটা উৎসবের রাতে পরিণত করা হয় এবং নির্দিষ্ট একটি রাতে উৎসব হিসাবে সেখানে দেখা যায় যে মানুষেরা নামাজে জমাতে কোন মুসল্লি পাওয়া যা গেলো না এটা কতই না দুর্ভাগ্য তাই না কত দুর্ভাগ্য বিষয় আচ্ছা আনুষ্ঠানিকতা ঠিক নয় আনুষ্ঠানিকতা ছাড়া অনারম্বর অনুষ্ঠানটা জাগ্রত করতে হবে রাত্রা বা হরিমানিল খাই কুল্লিহি যে কাদারের রাত্রি থেকে বঞ্চিত হয়ে গেল সে ব্যক্তির স্বরোপ্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল এক হাজার মাসের চাইতে উত্তম একটি মাস যদি আমরা একটা রাত্রি পালন করি না আরিখে তাদের জীবনে পেয়েছেন তাই আমাদেরকে বলেছেন এর মানে এই না যে প্রতি বছরই সাতাইশ তারিখে হবে এই লায়াতুল কাদার থেকে বঞ্চিত সেটা দিন নির্দিষ্ট করার ব্যাপারে রাত্রি জাগরণের ব্যাপারে তার ইবাদতের সিস্টেমে এবং সেটাকে রাসুল সাল্লাহামের তরিকা বহির্ভূত কোনো পন্থা অবলম্বন করে এবং ঢাক ঢোল যেটা বা অনুষ্ঠানিকতার মাধ্যমে আমি মনে করি সবগুলি বঞ্চিত হওয়ার কারণ হয়ে দাঁড়াবে এই আমরা আমাদের প্রিয় দর্শক মণ্ডলীকে এ কথাই বলবো যে লাইলাতুল কাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্যে এত বড় আমার এই মুহাম্মাদি উন্মতির জন্যে যে এক মহান সুযোগ যেটা অন্য অন্য উন্মতির জন্যে নেই এবং সেগুলি বেজুরি শেষের শেষ দশকের বেজোড়া রাতগুলির কোনো একটিতে যাবে কোন একটিতে প্রত্যেকটিতেই আমাদেরকে তালাশ করা উচিত এবং সেটা শরীয়তের সীমার ভিতরে থেকেই তালাশ করা উচিত আচ্ছা আমরা দেখতে পাই যে আমাদের সমাজে কিছু লোক আছেন কদরের রাতের নামে এই প্রসঙ্গে এর গুরুত্ব এর মাহত্ব এটা বর্ণনা করার আমি মনে করি তো কোন প্রয়োজনই নেই সরাসরি আল্লাহ যেখানে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠতম এই এক রাত্রির মানুষ হয়তো ওয়ান থার্ড হয়তো সে কর্মক্লান্ত কর্মময় জীবন তার ওয়ান হতে পারে তো তার ভিতরে এক রাত্রির বাদর তো সেই রাত্র অন্বেষণ করা যেটা তো রসলেকারী আমাদেরকে যে শেষ দর্শকে। নির্ধারণ করে দিয়েছেন এটাও তো রসুল সাহায্য রহমত আলমিনের একটা বিরাট রহমতের শিক্ষা মাস যদি বলতেন সারা জীবনে খুঁজো তাহলে সারা জীবন খুঁজেও যদি একটা রাত্রি কেউ পেয়ে যায় তাহলে সেটাও তো বলতে এটা সৌভাগ্য সৌভাগ্য ওই রাত্র এ কাটাবার জন্য আমাদেরকে এরকম হাদিস আছে মানিয়া তাল কাদি ইমান যদিও শরীরের হক আছে কিন্তু এবার শরীরকে এবাদত দেওয়ারও তো হক আছে যে রাত্রটা যদি সারা রাত কেউ যদি এবার দেয় বাকি নির্দিষ্ট করে নামাজ বা নির্দিষ্ট করে কোন চূড়ার ধরে এবার করতে হবে যে সমস্তি ইসলাম অ্যাকসেপ্ট করেছে এবং করতে বলেছে আমাদেরকে সেগুলি করতে হবে তিনি স্পষ্ট করে বললেন যে হাঁস করে কোন আবাদত বা হাঁস করে কোন নামাজ যার সুবুত বা ভিত্তি অনেক সময় জিজ্ঞেস করেন সালাত পড়বো এটা বড় আশ্চর্য লাগে আমাদেরকে এছাড়া অন্য কোন সলা নিজে খাঁস করে নিল এরকম যদি খাস করা হয় তখন আমি ফিক সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ আমরা কিন্তু এই পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে চমৎকার কয়েকটি বিষয়ে আমরা নিয়ে আসতে পারলাম আমরা আজকের আলোচনায় বললাম রমাবান ও বাড়িত কল্যাণের মাস আলোচনায় আমরা নিয়ে আসলাম যা রমাবান এর মধ্যে ওর আন কেয়ামতের মাঠে আমাদের পক্ষে কথা বলবে যদি আমরা যথার্থ মূল্যায়ন করতে পারি আমরা আলোচনায় নিয়ে আসলাম যে রমাবান এই যে শ্যাম তা আমাদের পক্ষে কথা বলবে যদি আমরা যথার্থ মূল্যায়ন করতে পারি আমরা আলোচনা নিয়ে আসলাম এই মাসে বেশি বেশি করে নেকি অর্জনের প্রতিযোগিতায় প্রবৃত্ত হওয়ার প্রতি উৎসাহিত ইসলাম করেছে যদি আমরা বিশেষ করে অমরার কথা বলা হয়েছে কেউ যদি রমাদানে অমরা করতে পারে তাহলে একটা হজের সমান নাকি দেওয়া হবে এই সমস্ত যে আবাদত বন্দগীর কথা যেগুলি বলা আছে সেগুলির মধ্য দিয়ে সময় অতিবাহিত করলে ইনশা আল্লাহ কদরের রাত্রি পেয়ে ধন্য হবেন আসুন আমরা সেভাবে সাধনা করি এবং কোরআন ও সন্ন্যাহের নির্দেশ মোতাবেক এবাদত বন্দী করে রমাদান মুবারকের মাহাত্মে ধন্য হই আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন আমাদের সাথে আপনাদের এই প্রাণবন্ত অংশগ্রহণ এবং অনুষ্ঠানে সকল শুনে আপনারা আমাদেরকে ধন্য করছেন আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের উপস্থিত অতিথিবৃন্দ তাদেরকে আপনাদের সকলের পক্ষ হতে মোবারকবাদ জানিয়ে সকলের খায়ের ও আফিয়ত কামনা করে আজকের মতো এখানে বিদায় আরস করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমা হাউসল্লাহ আয়াল নবীন মোহাম্মদ ওয়াই আলহী ওসাহবি ওবারক ওসলম ওসালামালাইকুম বরহমুল ওবরক অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন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 जकता तो दान अर्थ पाठातेन बैंक छाचल्लिसम जीव बीच एक শূন্য শূন্য আট তিন সুয়ে ওয়াই জিবি দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূসন এ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ইসলামের কি কী হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক দার সমূহ नबी सल्लाहुअल्लम चल्लिस हादिस मंगलवार रत एगारोट पुन सम्प्रचार सकाल सतटदेश